আলহামদুলিল্লাহ রবি ওসঈদিনবীনা মুহমদ আলহি ওয়াহবিহ সমানিত হাজরিন আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সুরা আলমা এদার চুরানব্বই নম্বর আয় থেকে আয়নটি আমরা গত সপ্তাহে শেষ করেছি কয়েকটা জিনিস অন্যতম হচ্ছে মদ জুয়া এগুলাকে আল্লাহ নিষেধ করেছেন এবং মদকে কয় পর্যায়ে কিভাবে আল্লাহ রব আলিন চূড়ান্ত হারাম করে দিয়েছেন এই আহকামগুলোর পরে যেটা আসছে সেটা হচ্ছে হজ ওরা করতে গেলে আমরা যখন এহরামের হালতে থাকি তখন অনেকগুলো জিনিস আমাদের জন্য নিষেধ এই নিষেধাজ্ঞার কয়েকটি জিনিস এখানে আসবে সবগুলো আসবে না কোন কোন কাজ এহরামের হালতে নিষেধাজ্ঞা আমরা জানি চুল কাটা নিষেধ কাপড় তোপড় পুরুষদের জন্য স্বাভাবিক ড্রেস পরা নিষেধ সুগন্ধ লাগানো নিষেধ নোক কাটা নিষেধ স্বামী সম্পর্ক নিষেধ অনেক কিছু তার মধ্যে নিষেধ তো আজকালকার জামানায় তো হজ আমরা করতে গেলে স্বীকার করার কোন সুযোগ আছে কোন জন্তু জানোয়ার হালাল জানোয়ার শিকার করার সুযোগ তো নেই কিন্তু আমরা যদি দেড় হাজার বছর আগের দিকে যাই তাহলে হজ ওরা যারা করতে আসতেন তারা রাস্তায় অনেক স্বীকার করতে করতে আসতেন কারণ কি যে আসতে কতদিন লাগতো যারা একটু কাছে কয়েক সপ্তাহ যারা দূরে তাদের কয়েক মাস তো পুরো রাস্তায় তারা হালাল জানার হরিণ এই জাতীয় যা কিছু পাওয়া যায় বন গোরু এগুলা শিকার করতেন খেতেন কাফেলার সঙ্গে একসঙ্গে আসতেন অনেক খাবারের দরকার এই জন্য এটা ছিল কমন প্র্যাকটিস তখন সেই জিনিসটা নিশ্চিত করে দেওয়া হয়েছে হেরামের জায়েজ নাই কিন্তু এটা হঠাৎ করে আসার কারণে ভালো করে বুঝতে এবং আমল করতে অনেক কষ্ট হয়ে যেতে পারে আর শিকারের চমৎকার সুযোগ ছিল তখনকার জমানা তো বন্য প্রাণী অনেক বেশি ছিল তাই না এখন তো কমে গেছে এখন পাখি শিকার করতে হলে আমাদের দেশ দেখেন অনেক কষ্ট করা লাগে আগে এত কষ্ট করা লাগতো কত বন্য পাখি অনেক ছিল অনেক স্বীকার করেছি কত বক কত পাখি এখন কমে আসছে তো এভাবে স্বাভাবিক জিন্দেগীতে মানুষের এগুলোকে হালাল যেগুলো আল্লাহ করে দিয়েছেন সেগুলার ব্যাপারে ঘোরাঘুরি করলে ইজিলি পাওয়া গেলে মানুষের অনেক মানতে কষ্ট হয়ে যায় তো এগুলো যেহেতু এহরাম ওমরা এবং হাজর একটি বিশেষ ফরজ রক্ষণ এটার ক্ষেত্রে আল্লাহ তালা শিকার করাকে। নিষেধ করে দিয়েছেন সেটা যাতে ওনারা ঠিক পালন করেন সেজন্য আল্লাহ গাইড করছেন হুকুম নাজির করে দিচ্ছেন আমানু আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন অবশ্যই পরীক্ষা করবেন শিকারের কাজ দ্বারা শিকারের কাজটাকে নিষেধ করে দিয়ে তোমাদের একটা বড় পরীক্ষা হবে তীর দিয়ে সহজে শিকার করা যাচ্ছে হাতের কাছে যাই যে এই শিকার না করে তোমরা আল্লাহর হুকুম মানছ কি না এইটার একটা পরীক্ষা তোমাদের কিন্তু এখন হয়ে যাবে বি লোভ সামলাও এবং তাফসির এসেছে যে আল্লাহ তালা এমন পরীক্ষা করেছেন হাইয়ান রহমতুল্লাহ আলী বলেন যখন এই আয়াত নাজিল হলো আর ওই সময় সাহাবাহিক হোদায় বিয়া জার্নি করে দিয়েছেন হোদায় বিহার যে অমরা করা নিয়ে তো সফর করে আসছিলেন সেখানে অনেক সাহাবি ছিলেন প্রায় দেড় হাজার মতো সাহাবি ছিলেন ওই সময় এই আয়াত নাজিল হয় মরা এবং হজের এহরামের হালতে এগুলা স্বীকার করা যাবে না আর এমন পরীক্ষা হয়ে গেল হয়ে গেছে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য ভালো পরীক্ষা করালেন কেমন যে যে হালাল প্রাণী বন্য গরু এরপরে বন্য গাধাও ওনারা ওই সময় খেতেন তারপরে আপনার হরিণ এই জাতীয় যা হালাল প্রাণী বন্য পাওয়া যায় এগুলো এবং পাখি পাখালি বনমরগ ইত্যাদি ওই সময় ওনাদের যাত্রা পথে আয়াত যাত্রাপথে হয়েছে আর এই সময় এগুলো খুব বেশি করে আসছে একবার চতুর্দিকে ঘোরাঘুরি করছে হাতের কাছে মানে আল্লাহ আল্লাহতালা সাহাবিদেরকে পরীক্ষা পাশ করাবেন কিছুদিন পরে তো মক্কা বিজয় হবে তো মুসলমানদেরকে পরীক্ষা নিরীক্ষা পাশ না করে আল্লাহ তালা একেবারে আস্তে করে বিজয় করে দিবেন তা না পরীক্ষা চূড়ান্তা করতে ইহুদি যাত্রীর কথা মনে আছে তো শনিবারে মাছ শিকার করার নিষে এই পরীক্ষা পাশ করে কিনা সেই জন্য আল্লাহ কি করলেন একেবারে সাগরের তীরে মাছ গুলো এসে একেবারে মানে চরের মধ্যে উঠার জন্য মনে হয় ঘোরাঘুরি করছে এইরকম ভর্তি হয়ে আছে লোভ সামলানো যায় কি না দেখতে হবে এই পরীক্ষা করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর পরীক্ষা ফেল করলে এরকম অনেক পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন তালুত এবং জালুতের ঘটনা আছে তাদেরকে যুদ্ধে করতে হবে জালিম বাদশার বিরুদ্ধে মনে আছে তো এবং ওই সময় তাদের লম্বা জানি করতে হয়েছে এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং পিপাসা ধরে গেছে এমন পিপাসা গলা ফেটে যায় আর কিছুক্ষণ পরেই নদী আল্লাহ পরীক্ষায় পাশ করার জন্য হুকুম দিলেন যে এই যে নদী পার হবে পানি খেতে পারবে না লোকেরা পিপাসা গলা ফেটে যাচ্ছে ইলা গোরফাতাম বেয়া দিহি যদি বেশি গলা ফেটে যায় তাহলে এই এক গোরফা মানে এক কি বলে এটাকে এক হাতে যতটুকুন উঠে হ্যাঁ এক পরিমাণ নিয়ে কোন রকমে গলা ভিজাবা এর বেশি খেতে পারবা যে বেশি খাবা তো যারা সত্যিকার তারা গলা ভিজিয়ে পার হয়ে গেল অনেক কষ্ট লেগেছে পিপাসার সময় পানি যখন বেশি পিপাশা লাগে পানি পাওয়া গেলে কিরকম করে খান পড়েন দেখি ঢক ঢক করে খাচ্ছে গ্লাস যদি কেউ হাত থেকে কেড়ে নিতে চায় পারবে না এত আকর্ষক ওই সময় এক হয়ে যাওয়া কথা ছিল যারা খেয়েছে পারেনি আল্লাহ তারা এই সংগ্রামে হয়ে গেল যারা হয়তো মোটেই খায়নি বা একেবারে যান বাঁচানোর জন্য এক কোষ পরিমাণ খেয়েছে তাদেরকে সহ তালুতকে যুদ্ধ করতে যেতে বলেছেন জালুককে তারা পরাজিত করেছেন আল্লাহ তালা সাহায্য করেছেন তাহলে আল্লাহ হুকুম মানলে আলহামদুল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ অনেক সাহায্য করছেন তিনি পরের আয়াতে বলছেন পরে যাও বলছেন লেম আল্লাহ হুমাই হু আল্লাহ তালা জানতে চান কে অদৃশ্য অবস্থায় না দেখা অবস্থায় গোপনীয় আল্লাহলা ভয় করে এটা আল্লাহ দেখতে চান আমরা যদি অনেক সময় বিভিন্ন যখন আমি আর আমার আল্লাহ একলা তখন আল্লাহ শরীয়ত কেমন করে মানি সেটা আল্লাহ তালা ভালো করে দেখবেন কেউ নাই শুধু আমি এবং আমার আল্লাহ আছেন সেখানে আল্লাহকে কতটুকু ভয় করছি তো আল্লাহ তালা বলছেন যে এরকম আমি তোমাদেরকে দেখতে চাই যে তোমরা সত্যি সিনসিয়ারলি এভাবে আল্লাহকে ভয় করো ক্যা এরপরে কেউ যদি আমার আয়াত শোনার পরে ও সীমা লঙ্ঘন করে মানে না চান্স পেলে করে ফেললো আর করে এরকম করে ফেলে বলল যে ওহ খেয়াল করি না স্বীকার করে ফেলছি কি করা যা এখন খেয়ে ফেলি এরকম করতে চাও সীমা লঙ্ঘন কর মনে রেখো তার জন্য কঠিন শাস্তি আছে অনেক যন্ত্রণাদায় আজাব হবে আল্লাহর হকুম লঙ্ঘন করলে তুম হরণ হে লোকেরা ইমানদার তোমরা কখনো স্বীকার করো যখন তারা তোমরা এখ্যামের হালতে থাকো প্রথমবার বলা হয়েছে পরীক্ষা করবেন আল্লাহ তালা এখন এই আয়াতে বলে যে একদম কড়া নিষেধ দিয়ে দিলাম হারাম এহরামের হালাতে কোনো শিকার করা যাবে না তো ওনাদের জন্য কষ্ট হতো এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস থেকে যারা এভাবে আসতেন খাবার সাথে করে নিয়ে আসতে তারা এরকম প্রাণী পাওয়া যাচ্ছে হালাল প্রাণী অথচ কিন্তু খাওয়া যাবে না অনেক পরীক্ষা দিয়ে ওনারা পাশ করতে হয়েছে এই জন্য এটা এখন পর্যন্ত কেমন পর্যন্ত এহরামের হালাতে প্রাণী শিকার করা নিষেধ শুধু খাবার গুলো নয় ক্ষতিকারক নয় এমন কোন জানোয়ার প্রাণীকেও শিকার করা যাবে না কোন ক্ষতিকর নয় এমন পোকা মাকড় স্বীকার করা যাবে না এর আমের হালাতে ঠিক কিনা এগুলো কিছুই স্বীকার করা যাবে না তবে যদি ড্যাঞ্জার কিছু হয় যেগুলো মানুষের জীবনের জন্য রিস্ক সাপ আছে বিচ্ছু আছে তারপরে আপনার বাঘ ভাল্লুক বাঘ সিংহ এই জাতীয় যদি আসে তাহলে এগুলাকে হয় মারতে হবে না ওগুলো আপনাকে মারবে কোনটা করবেন এখন এখন এখানে কোনো হাদিসার না হারাম পাঁচটি ফাসেক জানোয়ার আছে জানোয়ার ও ফাঁসেক আছে ফাসেক মানে যেগুলো দুষ্ট ক্ষতিকর এই সেন্সে ব্যবহার করা হয়েছে তারা গুণাগারণ হয় মানুষের মতাল হারাম সকল হারামের গন্ডির ভিতরে যেখানে হত্যা করা যায় মানুষের জীবনের নিরাপত্তার জন্য এবং কিছু ক্ষতি থেকে বাঁচার জন্য তার মধ্যে একটা হচ্ছে আল গোরাব কাক কালো কাক এ কাক মারা যাবে কারণ এগুলা অনেক ক্ষতিকর আছে এক ধরনের পাখি শকুন জাতীয় যেগুলো খাবারের মধ্যে চিকা জাতীয় বলে দেশে এইগুলো ওয়াল কাল আকুর আর ওই সমস্ত কুকুর যেগুলো পাগলা কুকুর যে কালো কুকুরগুলো যেসব ডেঞ্জারাস এই জাতীয় কুকুরগুলো এই পাঁচটিকে হত্যা করা যাবে অন্য হাদিস এসেছে বিচ্ছু ও ইঁদুর বা চিকা ওয়াল কাল বলে আকুর যে সমস্ত কুকুর ক্ষতিকর ডেঞ্জার এগুলো এই হাতির শোনার পরে একজনে বললেন ফাকুল বর্ণনা করছেন তিনি সাপটা আরো ডেঞ্জারাসের ব্যাপার তার বলারই অপেক্ষা রাখে না এটা তো নিষেধ তো হবেই না কারণ মানুষের জন্য সবার আগেই এর মধ্যে অবধারিত আবার কেউকে এর সঙ্গে নিয়ে আসছেন যে যদি কুকুর যে সমস্ত কুকুর মানুষকে আক্রমণ করে পাগলা কুকুর জাতীয় তাহলে আর যে তাহলে নেকড়ে বাঘ তারপরে অনন্য বাঘ এরপরে সিংহ এরপরে এই জাতীয় যা আরো আছে অন্য অন্য ভয়ঙ্কর প্রাণী যেগুলো মানুষকে হিংস্র প্রাণী এগুলোর ব্যাপারে কি তখন অনেক অনামায়িকা আপত্তি মন্তব্য হচ্ছে যে এগুলো যত হিংস্র প্রাণী আছে যেগুলো সরাসরি মানুষকে অ্যাটাক করে ফেলে এগুলো সবগুলো এই যে আলকালব আকুরের মধ্যে চলে আসে কুকুর জাতীয় প্রাণীর মধ্যে এগুলো সবগুলো চলে আসে এখন অবশ্য আমাদের এত দুশ্চিন্তা করার কারণ নাই। আমাদের পথে এখন সিংহ বাঘ এগুলো পাওয়ার কোনো সুযোগ নেই হালাল জান স্বীকার করার সুযোগ নেই হার আমার প্রশ্ন আসে না যাই হোক এরপরে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছে করে ভুলে নয় ইচ্ছে করে কোন স্বীকার করে ফেলে কোন জানকে বধ করে কোন জান জানকে মারা মারার ওইগুলো ছাড়া অন্য কোন জানোয়ারকে হত্যা করে ফেলে তাহলে তার এই এর প্রায়শ্চিত কি হবে এর কাফারা কি হবে এর সংশোধন কি হবে এহের তো সে নষ্ট করে ফেললো কিভাবে এটা সংশোধনী হবে দম দিতে হবে একটা যে সাইজের জানোয়ার হত্যা করেছে ওই সাইজের একটা জানোয়ার দম দিবে খালাল জানোয়ার দম দিবে দম দেবে কি দিয়ে একটা ছাগল অথবা একটা ভেড়া মিনিমাম আর যদি বড় একটা দেয় গরু অথবা অসুবিধা নয় কিন্তু মিনিমাম একটা ছাগলকে দিতে হবে যেটা যত সাইজ আছে যদি বড় হয় ওই রকম বড় সাইজ ছোট হলে এরকম ছোট সাইজ এর কম এসে ছোট যেন না হয় এবং সেটা দম দেবে কোথায় হাদি আমি কাল কা হাদি তার মানে দম দেওয়া হবে পৌঁছে যায় এমন জায়গায় আমরা এহরামের বিপরীত কোন কাজ করে ফেলেছি জুতা পরে ফেলেছি অথবা জাঙ্গা পরে ফেলেছি অথবা সুগন্ধি লাগিয়েছি এই যে এহেরামের বিপরীত কাজ করেছি তাহলে এটার পরিত্রাণ কি দম দিতে হবে দমটা কোথায় দিতে হবে হারামের ভিতরে যেটা একদম হারামের কাছেই হারামের ভিতরে কাবার কাছে এবং এটা জবাই করে ওখানকার মিসকিনদের মধ্যে খাবারের জন্য বিতরণ করতে হবে সব কাজে গোস্ত যেভাবে আপনি খেতে পারেন না গরিব মিষ্কিন খায়নি লোকেরা খেতে না দমের গোস্তাও তাই আপনি খেতে পারবেন না এবং কোন ধনী মানুষ খেতে পারবে না শুধু গরিবরা খেতে পারবে এখনো আপনি দেখবেন ওখানে যেখানে দম দেওয়া হয় মার্কেট আছে মক্কা শরীফে সেখানে মিসকিনরা অপেক্ষায় থাকে কে কে দম দিতে আসে তারা এগুলা করে নিয়ে যায় জবাই করার পরে তো সেই তরিকায় দিতে হবে এটা হলো কাফারা আর কেউ যদি সেটা না করে তাহলে আরেকটা একটা হলো একটা বিকল্প আছে দম না দিলে কাফারা তো আমাশা কিন তাহলে কিছু মিসকিনকে খাওয়ানো যায় ছয় জন মিসকিনকে খাবার দিলে এটা একটু কম খরচ হয় এটাও কাফারা হয়ে যাবে ছয় জন মিসকিনকে খাওয়াই খাবার দিবেন ফিজিক্যালি ফুড দিবেন তা না হলে এর পয়সা দিবেন তা না হলে ছয়টা ফেতরা পরিমাণ দান করে দিবেন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 সালমা ডিজাইনার আবহা হাউস ওয়ান আর যদি কেউ দমও দিতে পারে না পয়সা নাই অথবা ছয়দের মিসকিনকে খাওয়াচ্ছে না তাহলে এর বিনিময় বরাবরের তিনটি রোজা রাখবে সুইয়ামা তাহলে মানে তার সে করবে রোজা রাখবে কাফারা দিলে এই রোজা আদায় হয়ে যায় এখন এই যে কথা বলা হলো এগুলো আল্লা তালা শাস্তি কিছু দেওয়ালেন কাফারা দেওয়ালেন কেন লিয়াজু কা সে যে খারাপ কাজ করেছে আল্লাহর হুকুম না মেনে এই অন্যায় শাস্তি একটু ভোগ করো আফল্লাহ আগে যা কিছু ঘটে গেছে তোমরা আগের আগেরগুলো যা হয়ে গেছে সব মার্ক আহ সালাফিম আর যারা এখন আবার নতুন করে এই হুকুম জানার পরে আবার রিপিট করে এরকম কিছু করে তাহলে কিন্তু আল্লাহ তার প্রতি সাংঘাতিক আজিজ মানে কি অনেক শক্তির অধিকারী যে ব্যক্তি আল্লাহ তালার কথা মানে না তাকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আল্লাহ ভালো করে জানেন শুধু আল্লাহ তালা এই ক্ষেত্রে শাস্তি দিতে পারেন এহেরামের হালতে যে আল্লাহর হুকুম না মানলে গুনা হয় এটা শাস্তি দিতে পারে অন্য সময় যে গুণা করে এগুলো শাস্তি দিতে পারেন না তাহলে শরীর যে যেকোনো হুকুমকে কেউ লঙ্ঘন যদি করে তাহলে সেটার প্রতিশোধ কেমনে নিতে হয় আল্লাহ তালা ভালো করে জানেন মানুষ অনেক জাস্টিফাই করে দুনিয়ার মধ্যে একজনের সম্পত্তি আরেকজনের গ্রাস করে একজনের ব্যবসা বাণিজ্য সঙ্গে করে পার্টনারের টাকা পার্টনার খেয়ে ফেলে আর সুন্দর করে বুঝাই দেয় কিভাবে বুঝায় দেয় মানে যেন কোর্ট কাছারিতে গেলেও কিছু করা যায় না তো আল্লাহ তালাকে জানেন না কে কোন জায়গায় হারাম খেয়েছে কে কোন জায়গায় কাকে ঠকিয়েছে কে কোন জায়গায় কবিরা গুণা করেছে আজিজ করি ভয় করা উঠি যে আল্লাহ রব আলিন প্রতিশোধ নেন জুন তে তিনি প্রতিশোধ নেন তাকে গুস্বা করলে তিনি নিষেধ করেছেন সেটাকে উল্টো করলে তিনি রাগ হয়ে যাবেন খবরদার আমি গুণা করব না আল্লাহর ভয়ে আমাদেরকে গুণা ছেড়ে দিতে হবে এই যে এই একরকম শিকার নিষেধ হলো কিন্তু আরেকটা শিকার আল্লাহ তালা আলাউ করেছেন হালাল করেছেন তোমাদের জন্য হালাল করা হলো সাইদুল বাহার সমুদ্র সফরে পানির সফরে নদী পথে যদি সফর কর তাহলে সেখানকার শিকারটা তোমাদের জন্য হালাল তাহলে মাছ শিকারে আপত্তি নাই আগের জামানায় কেউ তো জমিন দিয়ে চলাফেরা করতেন আবার অনেকেই পানি পথে রওনা হয়েছেন সমুদ্র পথে রওনা হয়েছেন আমাদের দেশ থেকে তারা আসতেন কতদিন লাগত কয়েক সপ্তাহ বা একাদ আধ মাসও লেগে যেত তখন এই যে কিছু খাবার দাবার নিয়ে গেছে ওইখানে যদি মাছটাও শিকার না করতে পারে আর যদি খাবারের শর্টেজ হয়ে যায় সমুদ্রের মাছখানে তো পয়সা করি দিও কেনার উপায় নাই এই জন্য আল্লাহ তারা রোহন করেছেন সমুদ্রের শিকারটাকে হালাল করে দিয়েছেন মাস শিকারে কোনো আপত্তি নাই তাহলে এটা আল্লাহ হালাল করেছেন অত মেথা আল্লাহ কুমালিস এই খাবার সমুদ্র থেকে জোগাড় করে নেওয়া এটাকে তোমরা এনজয় করো রাখো এবং আহ যারা পথিত তাদের জন্য যারা আশেপাশে আছে সবার জন্যই সমুদ্রের খাবারের ব্যাপারে কোনো আপত্তি নাই সমুদ্রের শিকার করা যায় আর ওটার আকর্ষণ জানেন তো আর যারা শিকারী অরিজিনালি যারা শিকার করে বেড়ায় পাখি শিকার করে এরকম হরিণ শিকার করে শৌখিন শিকারী তাদের শিকারী দেখলে কেমন লাগে হ্যাঁ নিতেই ছোটকালে মনে আছে কি জানেন কেন জানি এই সমস্ত দাহুক পাখি এরকম বন্য হাস এগুলো দেখলে স্বীকার করার চান্স পাইলে কি জানি একটা শখ হতো খালি ঠিক না বলেন না অসম্ভব আকর্ষণ একটা ঘুঘু দেখলে হারে ঘুগুটা ধরতে পারতাম এরকম ডাহুক পাখি দেখা যাচ্ছে যদি ধরা যেত এই যে একটা আকর্ষণ আছে এটা সাংঘাতিক মর্যাগত আকর্ষণ আল্লাহ তালা আবার সাবধান করছেন যে খবরদার হরুরে মা একদম হারাম জমায়েত হওয়া লাগবে একদিন ফেরত যাওয়া লাগবে এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা আছে সইদুল বাহার সমুদ্রের শিকার এখানে কি আল্লাহ মাসের কথা মাস বলেছেন মাস মানে তো সামাক আরবিতে আল্লাহ তাল বলছেন শহীদুল বাহার সমুদ্রের শিকার তোমাদের জন্য হারাব হালাল ও হাই সাইদুল বাহার এখন সমুদ্রের শিকার কি কি কোনটা কোনটা হালাল হবে সমুদ্রে তো মাছ পাওয়া যায় আরো অনেক কিছু অক্টোপাস পাওয়া যায় আরো কি কি পাওয়া যায় বহু রকমের প্রাণী পাওয়া যায় এখন কোনটা কোনটা খাওয়া যাবে কোনটা কোনটা খাওয়া যাবে না আপনারা দেখেছেন কেউ কেউ কাঁকড়া খায় কেউ কেউ খায় না কেউ কেউ শামুক খায় কেউ খায় না দেখছেন কিনা কোনটা কোনটা এখন এই আয়াত হচ্ছে আর যারা মাছ ছাড়া অন্যটা হালাল করলেন না তারা আবার কিভাবে কি করলেন আয়াত ডিল করলেন কেন এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই বিষয়ে আমরা এখন দিকে যাই ইমাবি কােন সমুদ্রে যদি এটা মাছটা জীবন্ত অবস্থায় পাওয়া গেলেও হালাল মরে গেলেও হালাল এটা অনেকের হুকুম নিয়েছেন যদিও কিছু ইতলা আছে একটু পরে আমরা সেদিকে আসবো ইনশাল্লাহ তাহলে মোটামুটি দুইটাই খাওয়া যায় মরে গেলে খাওয়া যায় আর জিন্দা পাওয়া গেল খাওয়া যায় এটা অনেকের মতমত এই আয়াতের ভিত্তিতে কারণ এখানে জিন্দা অবস্থায় বলে যে সাইদুল জেনারেলি বলা হয়েছে এই মরাটাও যে খাওয়া যায় তার দলিল হিসেবে একটা হাদিস আছে সেটা হচ্ছে সাহাবিদ জাভের আবদুল্লাহ আনহু বর্ণনা করেন বা আসান রসুল্লাহ আবাদ ইজারাহ সাহাবিদ বলেন যে আমাদের নাম্বার ছিল তখন তিনশোর মত তিনশো সাহাবিকে পাঠিয়েছেন আর সেটার কমান্ডার ছিলেন সাহাবি আবু ওবাই আমাদের যা খাবার নিয়ে এসেছিলাম সব শ্বাস হয়ে গেল এক কম খাবার অল্প কিছু বাকি আছে খাবার মেন খাবার তো খেজুর রুটি গোস্ত এসব কিছু তাদের কিসমতের সহজে জুটে নেই খেজুর তার আবু ওবাই দ্বারা দালু বললেন যে খেজুর সবাই সঙ্গে সঙ্গে কিছু খেজুর রাখি বলল যে কার কাছে কত খেজুর আছে সব নিয়ে আস সব জমা করলেন জমা করে এখন তিনি রেশন দেওয়া শুরু করলেন যে একবালায় তিনটা খেজুরে বেশি পাবানা চললো কয়েকদিন এখন যা দেখা গেল তিনটা খেজুর আর জুটবে না শেষ হয়ে আসছে প্রায় বলে যে দুইটা করে পাবা এখন কয়েকদিন পরে দুইটা করে আর জোটে না একটা করে পাবা খেজুর আহারি সাহাবিরা কি কষ্ট করেছেন আল্লাহর দিনের জন্য একটা খেজুরে এক বেলা খেয়ে থাকা কি মনে করেন তারপরে আশঙ্কা হয়ে গেল যে একটা খেজুরে শেষ হয়ে যাচ্ছে এটাও পাওয়া যাবে না আর বললেন যেটা যে প্রায় আঠারো রাত আমরা এভাবে কাটালাম আঠারো দিন রাত তারপরে আর কিছু করার সুযোগ নাই তখন তিনি কি বললেন যে এক কাজ করো আমরা তো দেখা যাচ্ছে যে এখন আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে আমরা দেখি আল্লাহ তালা আমাদের জন্য কি কোন রকমের খাবার রাখছেন কিনা কোন রিজিকের ব্যবস্থা করবেন কিনা আল্লাহ কাছে দোয়া করলেন সবাই এরপরে আমরা চলতে চলতে তখন প্রায় সমুদ্র তীরে এসে গেলাম আর সমুদ্রের তীরে এসে গেছি এই সময় আমাদের খাবার সের দেখি যে একটি পাহাড়ের মতো সাইজ মনে হয় হবে এত ব্রির একটা প্রাণী সমুদ্র থেকে সাগর এনে তাকে ফেলে দিয়েছে ডান নাই কিন্তু মোটামুটি এখনো সতেজ আছে বলা যায় খুব পুরোনো গন্ধ হয়ে গেছে পচেছে এরকম কিছু না এইরকম একটা প্রাণীর মত কিছু একটা পাওয়া গেল তখন আমরা কি করলাম এটা থেকে খাওয়া শুরু করে দিলাম নাম পরে ডেইলি খাচ্ছে। প্রায় আঠারো দিন রাত এটা থেকে খেলাম একটা জানোয়ারের খানা আমরা খাচ্ছি আঠারো দিন রাত মানুষে ওকে তারপরে কি জিনিস এরপরে বলে যে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি আবু ওবাই দ্বারা যে লানু বললেন এক কাজ করব যে ওই এই যে প্যাটের যে হাডিগুলো গুলো আছে ইয়ে গুলো যেগুলো আছে কাটার মতো হাড্ডি গুলো যেগুলাকে আহ এরকম প্যাটার সেনার হাডির মতো এটা বলে যে এরকম এত বড় একটাকে তিনি বলে যে দাঁড় দেখি কত উঁচু হয় তো একটা এরকম বাঁকা হাড্ডিকে এভাবে দাঁড় করানো হলো তারপরে বলেন যে আমাদের সবচেয়ে উঁচু উঁচটা নিয়ে আসো সবচেয়ে উঁচু উঁচের মধ্যে একজন বসলেন বসে এটা নিচে দিয়ে পার হয়ে গেলেন মাথা ঠেকলো না মানে একটা উঁচু গেটের মতো সাইড আর তার হাডি এত বড় প্রাণী বোখারি মুসলিম আসছে আর শহীদ মুসলিম আরেকটি হাজি শেষেছে যে আমরা যখন ক্ষুদার্ত হয়ে এখন কিচ্ছু নেই তখন সমুদ্রের তীরে পৌষে গেলাম দেখি যে মেসরুল ক্যাফি দা মানে হলো বালুর স্তূপের মতো বিরাট একটা কিছু জানোয়ার আল্লা সৃষ্টি আছে সমুদ্র থেকে আসছে আতাই না হুফা ইদা বেদা বা তিনি কালুল তাকে আম্বার বলা হয় তার মানে বড় একটা তিমি অথবা বড় একটা মানে কুবিরের সাইজ হবে কিন্তু কুমির না আসলে আবুদা বললেন যে মাইিতা এটা তো জান নাই আমরা খাইতে পারবো তিনি প্রথমে মনে করেন জেন্দা হলে খাওয়া যাবে এটা কেমন খাই মাইিতা তুমি অকাত্তরের তুমি ফাঁকুলু তারপর তিনি কথা চিন্তা করে বললেন না আমরা তো আল্লাহ নবীর একটা মিশনে আসছি আর আমরা এখন যেহেতু খাবার নাই খাবার না থাকলে তো মানুষের জন্য যেটা হারাম সেটাও হালাল হয়ে যায় প্রায় এক মাসের মতো ছিলাম আর যমুনের মত খেয়েছি দুই বেলায় ডাশে খেয়েছি খাইতে খাইতে মাস আমাদের সবার শরীর তার যে চোখ থেকে চোখের চকির পাশে আমরা মানে বড় বড় ইয়ে দিয়ে আপনার সাবল মার্কা জিনিস দিয়ে এরকম করে চর্বি বের করেছি মানে এত বড় এক জানোয়ার গরুর আহ এরপরে কি করলেন আবু আবাই আরেকটা কাজ করলেন আহ সেখানে খাওয়া দাওয়ার পরে ওই তার একটা একটা কোন রেওয়ায় আসে একটা চোখ চোখ যখন খাওয়া শেষ হয়ে গেছে চোখের যে ছিদ্রটা আছে ওইটাকে দাঁড় করালেন দাঁড় করানোর পরে তিনি কি বললেন যে আমাদের মধ্যে তেরো জনকে বললেন যে তোমরা তেরো জন এইটার ভিতরে বসো তেরো জন ওখানে দাগা হয়ে গেল এইভাবে করে খেলাম খেয়ে দিয়ে যখন আসার সময় হয়ে গেল আমরা বেশ কিছু কেটে টুকরা করে চর্বি এবং তার গোষ্ঠ কিছু কেটে নিয়ে আসলাম শরীফে তার কিছু নমুনা নিয়ে আসলাম যে এতদিন হালাল খেয়েছে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আরো কিছু খাবো আত্মীয় স্বজনকে কিছু সিম্বল দেখাবো আর যদি কয় যে হারাম খেলে এতদিন যাক ওই যে জরুরতের কারণে খাওয়া হারাম খাওয়া হালাল আছে ঠিক আছে এখন আর খেয়ে ফেলে দেয় ফেলে দেবো অসুবিধা নেই তা আমরা কিছু নিয়ে আসলাম তিনি আমাদের ঘটনা শুনে বললেন সাগর থেকে বের করে নিয়ে আসছিলেন তোমরা না কষ্ট পাচ্ছ ওদিকে যাচ্ছ আর আল্লাহ তালা তোমরা পৌঁছার আগেই তোমাদের রেজেক হাজির করে রেখে দিয়েছিলেন এটা সাংঘাতিক বরকতের রেজেক তোমরা কোন দুশ্চিন্তা করো না এরপরে তাহলে বুঝা গেল সমুদ্রের প্রাণী খাওয়া হালাল নবী করিম সাল আল্লাহ শুধু এটা জরুরতের কারণে খাওয়া হালাল হয়েছে এইটা নয় কারণ এখন রসুল মদিনায় আছেন ইলিশ মাছ ধরে নিয়ে আসতে আসতে আল্লাফালাফি করে নাকি কত পরে মরে যায় তাহলে পারতেন না আল্লাহ শোকর আদায় করি ওকে আরেকটি হাজি আসছে এখন এই যে সমুদ্রের খাবার কি কি জিনিস হালাল মা আমরা যখন সমুদ্র সফরে যাই সপ্তাহের পর সপ্তাহে মাসের পর মাস এক দেশ থেকে আরেক দেশে যাই কিছু পানি তো সাথে নেই কিন্তু পানি তো অল্প ফুরিয়ে যায় শেষ হয়ে যায় যদি এই পানি দিয়ে শুরু করি তাহলে আমাদের পিপাসা মরতে হবে সকাল তাহুর সমুদ্র এমন জিনিস যে তার পানি পাক এবং পাক করা যায় আর তার ওখানে যত মাইিতা এখানে যা কিছু মরে থাকে তাজা হোক মরা হোক ওখানকার শিকার মাছ জাতীয় যা সমুদ্রে প্রাণী আছে এখানে যা পাওয়া যায় মরা সবগুলো হালাল এখানে মাসের কথা বলেননি বল হেল্লু মাইটা তু এখানে যা মরা পাওয়া যায় মরা হোক তাজা হোক সব হালাল এটা বলে দিলেন এর হাদিসটা আহ সহি আসছে তিনমিরিতে আসছে অনেক হাদিসে আসছে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান এইট রোড লন্ডন ই ওয়ান ওয়ান জেই হাদিসগুলো এবং আয়াতের কারণে সমুদ্রের যত প্রাণী আছে সব খাওয়া যাবে কোনোটার স্টেপ হবে না কোনোটার নাই কোনোটা নিষেধ নাই কি পাওয়া যায় সব খাওয়া যাবে একটা জিনিসকে নিষেধ করা হয়েছে যেমন দফা দেয় ওকে যদি সমুদ্রে থাকে ব্যাং খাওয়া নিষেধ এই বিষয়ে এক হাদিস আছে রাসুল্লাহ নেহা আন কাতলি দাস দা নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন হত্যা করতে হবে আওয়াজ করে ঘ্যা ঘ্যাঁ করে আওয়াজ করে এই আওয়াজটা কি তাসবি আল্লাহর তাসবি আদায় করে আমাদের দেশের ছেলেমেয়েরা বাচ্চাটা কি করে ব্যাংকের দেখলে খালি ঢিলা মারে তাই না হারাম গুনা ব্যাংক আল্লাহ দিক্রি করে আল্লাহকে ডাকে আবার কেউ কেউ বলেছেন তাহলে ব্যাংক ছাড়া আর কি আছে কেউ কেউ বলেছেন এটা ছাড়া ব্যাংক ছাড়া আর সব খাওয়া যাবে আর কেউ কেউ বলেছেন মা উকেলা সব ফি মিনাল বারে উকেলা মিসু অমালায়ুকাল ও সব হাহু লাই কাল যে সমস্ত জিনিসের কাছি জমিনে খাওয়া যায় এগুলো খাওয়া যাবে প্রাণীর মধ্যে জলের প্রাণী ওইগুলো খাওয়া যাবে যেগুলো দুনিয়ার প্রাণীর সঙ্গে মিলে কিন্তু যেগুলো দুনিয়ার প্রাণীর সঙ্গে মিলে না অর্থাৎ স্থলের প্রাণীর সঙ্গে মিলে না ওইগুলো খাওয়া যাবে না এখন কি কি ওখানে কিন্তু সাগরের মধ্যে কিছু প্রাণী জাতীয় জিনিসও পাওয়া যায় পাওয়া যায় না কি পাওয়া যায় জল হস্তি পাওয়া যায় আর কি কি আছে কুমির পাওয়া যায় আচ্ছা কুমির ব্যাপারে পাওয়া কুমির কি সাগরের জন্য খাস নাকি এগুলো নিয়ে আবার কিছু এক্সেপশন এসেছে অনেকটা আগে পরে যাই ইমাম আশাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে প্রায় এগুলাকে তিনি অ্যালাউ করে দিয়েছেন যা কিছু সাগরে পাওয়া যায় সব অ্যালাউ করে দিয়েছেন আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেছেন লাউ কালু ফিল বা যেগুলো মরে যায় এগুলো খাওয়া যাবে না গরু মরে গেলে তাহলে জমিনে যে সমস্ত জিনিস মরে গেলে খাওয়া যায় না এই জাতীয় কাছাকাছি কিছু যদি সাগরে পাওয়া যায় তাহলে সেগুলো মরে গেলে খাওয়া যাবে না কারণ হলো হরুরের মাত্র আলাই মাইটা তোমাদের যেগুলো মৃত প্রাণী এগুলাকে খাওয়া যাবে না এটা একটা আয়াত এর ভিত্তিতে দিয়েছেন আর হাদিস বর্ণিত হয়েছে যেটা তোমরা তাজা শিকার করেছ সাগর থেকে মা ছাড়াও কোন প্রাণীর মতো থায় ই আশাফি রহমতুল্লা দৃষ্টিতে অনেকগুলোই প্রায় সবগুলোই হালাল কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ একটু বেশি চেক করেছেন তিনি বলেছেন যেগুলো জমিনের প্রাণী হারামের মতো যেমন কুকুরের মতো কোনো প্রাণী পাওয়া গেলে খাওয়া যাবে না ভালুকের মতো কোনো খাওয়া যাবে না এগুলো জলেও খাওয়া যাবে না এগুলো স্থলেও খাওয়া যাবে না জলেও খাওয়া যাবে না ঠিক সাপ যেরকম আমরা কি সাপ খাই না শুধু চাইনিজরা খাই হ্যাঁ কুকুরও খাই কোরিয়ানরা তারপরে এইগুলো খাই না এই জাতীয় কোনো প্রাণী যদি থাকে পানির মধ্যে তাহলে সেগুলো খাওয়া যাবে না এখানে সাগরে যা খায় তাই বোঝানো হয়েছে যেটা খায় না সেটা তো বোঝানো হয়নি মানুষের ওরফে কি খায় ওরফ ওরফ অর্থ কি সমাজের চলন সমাজের মধ্যে প্রচলিত আছে যে জিনিস খাওয়ার ওই জিনিসটা সাগরে পাওয়া গেলে খাওয়া যাবে আর যেটা সমাজের মধ্যে এটা প্রচলিত নয় এমন একটা অদ্ভুত জিনিস ওইটা খাওয়া যাবে না মাছ সমুদ্রের প্রাণী হিসাবে মেইন হলো কি মাছ নদী বলেন সমুদ্র বলেন এটা তো আসলটা এবং আল্লাহ তালা প্রশংসা করেছেন মাছের হ্যাঁ লক্ষ্মান তারইয়া বলেছেন যে এটা হচ্ছে ফ্রেশ মাংস মাছকে আল্লাহ তালা কি বলেছেন ফ্রেশ গোস্ত লা আমিষ সেটা কোনটা এটা ভালো তো সাধারণত এগুলোকে মাছ বোঝানো হয়েছে মাছ বলতে যা বোঝায় তা সব ভালো আছে মাছ কি লম্বা নাকি মোটা নাকি চাপটা নাকি গোল মাছ হইলেই হলো আর যেগুলো মাছ নয় পোকামাক অথবা অন্য কোনো জন্তু জানোয়ার মধ্যে দেখা যায় এগুলাকে লোকেরা মাছ বলে না ইমা আবুহানিব রহমতাল মাছের সংজ্ঞা দিয়ে যেগুলো যেগুলো ঠিকবে এগুলো হালাল যেটা মাসের সংজ্ঞায় ঠিকবে না ওনার কাছে এগুলা হালাল না এগুলো অন্য কোন জন্তু জানোয়ার মাসের সংজ্ঞায় কি কি আসে অক্টোপাস কি মাসের সঙ্গে ঢুকবে এই জন্য ইমা আবু হানিব রহমতোলা এটাকে অ্যালাউ করেননি এরকম যা কিছু আছে এগুলো মাসের সঙ্গে ঢুকবে না এটা খাওয়া যাবে না আর যেটা মাছের সংজ্ঞায় ঢুকে সেটা সেটা খাওয়া যাবে এখন আসেন এই যে আমাদের চিংড়ি এটা কি মাছ না অন্য কিছু আমরা তো মাছ বলি এখন হানাফি মাঝাবের কিছু লোক আছে উর্দুবাসী ইন্ডিয়া পাকিস্তানি তারা এটা অনেকে খায় না তারা বলে কি জানেন এই চিংড়ি তো মাছ না দেখতে পোকার মতো দেখা যায় কথা ঠিক কিনা কিছু তো পোকার মতোই আর সবগুলো যায় সোদা দিকে এটা উল্টার দিকে হাঁটা চিংড়ি তো এখন এটা কারণে হানাফি মাছ এটার ব্যাপারে তিন ফতুয়া আমাদের কাছে ফতুয়া হচ্ছে কি হালাল কারণ আমাদের অরফের মধ্যে আমাদের সমাজে প্রচলিত আছে চিংড়ি মাছ কি হালাল এটা চিংড়ি মাছ বলি আমরা চিংড়ি মাছ শোল মাছ গজার মাছ চিংড়ি মাছ তা আমাদের কাছে মাছ আর ওদের কাছে ওটা উদ্দিবাহীদের কাছে এটা পোকা তারা এটাকে মাছ বলে না এই জন্য তাদের মধ্যে দুই মত আছে এক মত হলো দেখতে আর এক তো ঠিক আছে কাকরা খায় না এখন কাঁকড়া কি এটা তো মুশকিল কাকলা মাস বলি না কাঁকড়াই বলি শুধু এটা নিয়ে আমাদের সমাজে অনেক কনফিউশন আছে অনেকে খায় না তো কিন্তু অনেকে মাকরু মনে করে আবার অনেকে মাসা আল্লাহ নিশ্চিন্তে খেয়ে ফেলে আবার আরেকটা আছে যে কি বলে এটাকে তো ওইটা মাছ বলা যাবে না আর আলাদা দিন একটা মাছের মতো আছে লম্বা এই বাই মাছের মতো দেখা যায় কিদানি বলে এটাকে কুচা বলে বা কেউ নামাজি মাছ বলে আল্লাহ ভালো লাগে এটা অনেকে খায় না দেখতে সবের মতো দেখা যায় তো যদি হারাম না হয় কমপক্ষে মাকরু তো হবেই তো এটা তো যদি কেউ পাক করে আনে আমি তো জীবনে খাবো না কেউ গরিব না অনেক সময় কেমন কেমন দেখা যায় পলা ভয় চিৎকার করে আবার সাপের মতো দেখা যায় কিছু জিনিস আছে যে একদম একেবারে মানে ডিফাইন করা মুশকিল তাই না শরীরে একটা সুন্দর এসেছে সবগুলো নাম ধরেই কিন্তু নাম সব মাছের নাম আছে নাকি একদম কোনটা হালাল আর হারামের নাম কি মধ্যে আছে অনেক কর্মশালী নাম নাই অনেক হালাল আছে নাম নাই মোটেই আসে নাই টমেটো হালাল আম হারাম কাঁঠাল হারাম জাম হারামি হালাল এগুলো হালাল হালাল সবগুলো নাম ধরা আছে নাই সবগুলো যেগুলো আল্লাহ এবং তার আসলে নিষিদ্ধ করেন নাই সবগুলো কি হালাল যেগুলো নিষেধ করেছেন সেগুলো নাম ধরে প্রায় নিষেধ করেছেন ওলা কিছু একফ হয়েছে একতলাফ কিসের ভিত্তিতে হয়েছে চিংড়ি মাছের উদাহরণ থেকে কিছু বুঝতে পারছেন এই যে বুঝার ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে ডেফিনিশন কি হবে এর উপরে শরীয়তার হুকুম নির্ভর করতেছে হাতে দিয়ে সরাসরি এইটাকে আপনি ডাইরেক্টলি হারাম হালাল বলতে পারছেন না আপনাকে অনেক ঘুরে কতগুলো ওসুল দিয়ে ঠিক করা লাগতেছে এই জন্য এই উসুল ঠিক করতে গিয়ে ইশতেহাত করে বলামাইকরাম আর ইশতেহাদ করতে গিয়ে দেখা যায় আর এক আলেম এইভাবে ইস্তেহাত করেছেন আরেকজন আলেম এভাবে ইশতেহাত করেছেন দুইটার মধ্যে কিন্তু কিছু যুক্তি আছে এই জন্য যারা এগুলো বুঝে না তারা বলে যে কেমন কথা এক ইসলামের মধ্যে আবার দুই রকম হতে হয় কেমনি এক আলেম বলে জায়েজ আছে আরেক আলেম বলে জায়েজ নাই অবশ্যই আমাদের আখের যেমন ছোট ঘরে আলাদের কথা আমরা বলি না বড় বড় ইমামদের কথা বলছি যারা ইস্তেহাত করেছেন তাই না তাহলে এরকম ভিত্তিতে এখতালাফ হয় কিছু বুঝে আসলো বিভিন্ন কারণ রয়েছে তো এটা একটা জিনিস এই জন্য আপনারা দেখবেন আমি যখন মালয়েশিয়া গিয়েছি ইউনিভার্সিটিতে বসে আমাদের লেকচারা খাওয়া দাওয়া করতেছি তা আমার সামনে বসে একজনে এতগুলো শামুক নিয়ে বসছে হ্যাঁ হা আনাল এবং তিনি মিশরি এক ওস্তাদ তারপরে এক বাটি শামুক নিয়ে আর আরেক বাটি লবণ আর মরিচ দিয়ে তার এক ধরনের মশলা বানাই দেয় তো ওইটা চামড়া থেকে খুলে তারপরে কাঠি দিয়ে ওটা মধ্যে একটু বানি দিয়ে খায় আমার সামনে বসে খাচ্ছে আমার তো অবস্থা কাহিন পরে আমি এখান থেকে ওটা আরেক জায়গায় ইয়ে বসে আরেকদিন আমাদের টিচারদের একটা পার্টি হয়েছে পার্টির মধ্যে পরে কি একটা চাটনির মতো করেছে তো খাওয়া দাওয়া করতে অনেক আইটেম তো বড় ফাংশনে ওটা নিয়ে খেয়ে দেখে ভালোই মজা লাগে আমার আগে আমার কলিগ ছিলেন বাংলাদেশের লেকচার আগে গিয়েছেন আমি তো ভালোই লাগছে অনেক কিছু আল্লাহ কিন্তু কারোর ফিতরতের মধ্যে এটা কোয়াইট নরমাল তাদের অরফের মধ্যে এটা নর্মাল এই জন্য এমন একটা পরিভাষা এটা কোনো সময় শরীয়তের হুকুম ঠিক করার জন্য সেকেন্ডারি সোর্স হিসাবে কাজে লাগে প্রাইমারি সোর্স অবশ্য চারটা শরীয়তে হুকুম জন্য মূল সোর্স কয়টা চারটা কিতাবুল্লহ যারা পড়েছেন কিতাবুল্ল সুন আসুলি মানে কোরআন এবং হাদিফ তিন নম্বরে ইজমা সাহাবাইকার বা উম্মতের ইজমা ঐকমত হওয়া আলিমদের আরেকটা হলো কেয়াস যেটার ব্যাপারে কোরআন নাই হাদিফ নাই কিন্তু কোরআন হাদিসের একটা হুকুমের কে সামনে রেখে এটাকে মাপা যায় এই ক্লাস করে এটা এই চারটা হলো মেন প্রিন্সিপাল আসলে চারটা মেন প্রিন্সিপাল হল এক নম্বর তো কোরআন ওটাই আসল ওয়াহি তার ব্যাখ্যা হাদিস সেটাও আরেকটা ওয়াহি এই দুইটা আসল ইজমা হচ্ছে যে যদি কোনো বিষয়ে স্পেসিফিক কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে ওলা মায়কের আমরা যখন একমত হয়ে যান তাহলে এটা অনেক বড় উসুল হয়ে যায় এরপরে এর চেয়ে কম উসুল ছোটখাটো চার নম্বরে আসে এছাড়া এর এগুলো হলো মূল প্রিন্সিপাল হুকুমের উৎস আর এরপরে ওরফ আসে মাসাল আসে ইস্তেহান আসে এরকম আরো কিছু টুকি টাকি মাঝে মাঝে এগুলো শরীয়তের হুকুম ডিসাইড করার জন্য প্রয়োজন হয় তাহলে এখানে আমরা এই জিনিসটা শিখলাম যে এখানে বাহার তোমাদের জন্য আল্লাহ কনক্লুড করেছেন সে আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে একদিন জমায়ে থা লাগবে হাসর হবে তোমাদের এই আমরা যারাই যে কোনো জিনিস হালাল হারাম থাকে হুকুম হক এগুলোকে লঙ্ঘন করে ফেলি না ঘুষ খাই এগুলো যারা করি আল্লাহ তালা কাছে একদিন যাওয়া লাগবে এই কথা আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এই যাদের আল্লাহর ভয় আছে তারা কখনো যেন এরকম উল্টাপাল্টা না করে